ইবনু আব্বাস আল্লাহন হতে বর্ণিত নাবি সাল্লাহ আলাইসাল্লাম যখন ঘরে ছবিগুলো দেখতে পেলেন তখন যে পর্যন্ত তার নির্দেশে তা মিটিয়ে ফেলা না হলো সে পর্যন্ত তিনি তাতে প্রবেশ করলেন না আর তিনি দেখতে পেলেন ইব্রাহিম এবং ইসমাইল আল্লাহ সাল্লাম এর হাতে ভাগ্য নির্ধারণের তীর তখন তিনি বললেন আল্লাহ তাদের অর্থাৎ কুরাইশদের উপর লানত করুন আল্লাহর কসম এরা দুজন কখনও ভাগ্য নির্ধারক তীর নিক্ষেপ করেননি